আসসালামু আলাইকুম বাংলার সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি মানব জীবনে সালাতের গুরুত্ব বিষয়ক অনুষ্ঠানে আল্লাহ সুবাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত সালাত আদায়কারী একজন মুসলিম এই গুরুত্বপূর্ণ ইবাদতটি মানব জীবনে কি গুরুত্ব বহন করে তার প্রয়োজনীয়তা কি এটির উপরে আমরা আজকে আলোচনা করব আর এই আলোচনা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য যারা তাশ্ফ এনেছেন আমি প্রথমেই দর্শক শ্রোতাবৃন্দ আপনাদেরকে তাদের সঙ্গে পরিচয় করিয়া দিচ্ছি আমার ডানে বসা আছেন প্রফেসর ডক্টর লুকমান হুসাইন আসসালাম আমার পাশে আছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আমি শেখ আমানিকে সালাদ অর্থ সালাদ শব্দটিকে একটু বিশ্লেষণ করার জন্য আমি আমন্ত্রণ জানাবো যে সালাদ যে আমরা শুনি শব্দটি অর্থ কি সালাত একটি গুরুত্বপূর্ণ এবাদত সালাত বান্দার সাথে বান্দাকে সংযোগ করে দেয় মুসলিম মুসলিম ভাইয়ের সাথে ভাইকে সংযোগ করে দেয় সালাতের মাধ্যমে জামাতের ভেদাভেদ দূর হয় সালাতের মাধ্যমে উঁচু নিচুতা দূর হয় সালাতের মাধ্যমে শৃঙ্খলা শিখা যায় আর সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয় যেমন হাদিসে আসছে রসল আসলাম বলছেন যে আল্লাহাক বলেন কাসাম তু সালাত বাইনি ও বাইনা আবদিন আমি সালাদকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে অর্ধেক ভাগে ভাগ করেছি বান্দা যখন বলেন আলামিন তখন আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি। আমার আমার প্রশংসা পুরা আল্লাপাকল ফাতে আল্লাহ আল্লাপাক বান্দার প্রত্যেকটা কথার সাথে সাথে জবাব দিয়ে থাকেন আমাদের বাংলা ভাষাভাষীদের ভিতরে যে নামাজ শব্দটি প্রচলিত প্রকৃতপক্ষে এটার আরবি হচ্ছে সালাদ তারা একটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহ রাবুল আলমিন এমন একটা আয়াত উল্লেখ করেছেন পবিত্র কোরআনের মধ্যে সুরাহন কাবুতর পঁয়ত্রিশ নম্বর আয়তে যে ব্যক্তি মুসল্লি হবে বা সালাত দায়ী করেন আল্লাহ রাবুল আলম বলছেন সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে মনকার কাজ থেকে বিরত রাখে এই এ একটা গুরুত্বপূর্ণ একটা দিক আর যে ব্যক্তি সালাত আদায় করে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অনেক লোককে দেখি সালাত সালাদ আদায় করে আবার ঠিক সুদ খায় আবার দেখে অন্যায় কাজ করে অন্যায় কাজ করে তাহলে এটা কেমন হলো আল্লাহ রব বললেন এক কথা আর কাজ হচ্ছে আর কিন্তু এখানে সালাত আদায় করার যে দুইটা জিনিস আমাদের মধ্যে নাই একটা হচ্ছে বিশুদ্ধতা আর একাগ্রতা আল্লাহ যেখানে সালাদের কথা উল্লেখ করেছেন যে তোমরা একনিষ্ঠ চিত্তে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও আবার যেখানে উল্লেখ করে সালাতের কথা সেখানে একটা বিশেষণ উল্লেখ করা হয়েছে এখানে উল্লেখ করছেন মুসল্লি তারাই যারা সালাতের সর্বদা যার কারণে সাধারণত একজন মানুষের উপরে প্রভাব প্রভাবের প্রভাবটা আমাদের দুইটাই দরকার একাগ্রতা দরকার সালাতে আগে দেখতে হবে সালাদ টা রসুল্লাহ সাল আলী সালামের সালাতের মতো হচ্ছে কিনা এই সালাত ব্যক্তিগত জীবনে একজন মানুষের একান্ত যেটা একান্ত নিজস্ব তার পার্সোনাল লাইফের উপরে কি ধরনের পরিবর্তন এনে দিতে পারে বা কি প্রভাব রাখে যে সালাতের একটা কাজ আছে আবার সৌমের একটা কাজ আছে এটা ইসলামে বলে দেওয়া আছে যে সৌম যদি কেউ পালন করে নর্মালি সৌলের প্রথম যে হাদবটা হবে ওর যে টার্গেটটা হবে সেটা হলো যে তাকে মিথ্যা কাজ মিথ্যা প্রবণতা অন্যায় কাজ থেকে বিরত রাখবে বিরত রাখবে রোজা রাখার পরেও যদি একটা মানুষের দ্বারা মিথ্যা কাজ হয় মিথ্যা কথা আসে তাহলে বুঝতে হবে আমাকে স্মরণ করতে হলে আমাকে ডাকতে হলে এইটাই হলো তোমার একমাত্র মাধ্যম অথবা অন্যতম মাধ্যম বলা হয়েছে এখন ফাঁসাই ওল মুনকার এই শব্দ পাশাপাশি আসছে কি আর মু কি এই দুইটা বিষয়ে আমাদের যদি ক্লিয়ার হতে পারে তাহলে সহজ হবে যে সমাজে কিছু কাজ আপনি দেখবেন যে কাজগুলোকে আপনি অন্যায় বলছেন কিছু কাজ আছে যে আবহমান যত ধর্ম আছে যত সমাজ আছে সভ্য সমাজ আছে সবাই এটাকে কিন্তু খারাপ বলবে আচ্ছা যেমন ধরেন হত্যা করা বা ভাবে অন্যের স্ত্রীকে আর মনকার শব্দটা হলো যে কোন সমাজে হয়তো এটাকে অনুমতি দিচ্ছে ওই সমাজে এটাকে মনে করছে প্রচলিত স্বাভাবিক মুসলিম যারা আছে কিন্তু সেটা কোনো একটা নির্দিষ্ট ধর্মে বা সমাজে যে ওইটাকে নিষেধ করা হচ্ছে যেমন ধরেন শুয়ারের মাংস শুকুরের যে মাংসটা কোন সমাজে কি কোন ধর্মে অনুমোদন থাকতে পারে করে তারা এখন কোন ধর্ম তার নিজস্ব জাতিকে তার নির্দিষ্ট বলয় রাখার জন্য সে কিছু নীতিমালা তৈরি করে এই নীতিমালার আন্ডারে ধরেন এই একটা ধর্ম বলল যে তোমরা ওই সমাজে মদ খাচ্ছে এখন এই সমাজের একটা মানুষ পাশাপাশি ও মানুষ এই কাজটাতে কিভাবে বিরত থাকবে শুধু এই ধর্মের এইরকম একটা নির্দেশ এই নির্দেশটা মানার জন্য নামাজ হলে একমাত্র শক্তিশালী মাধ্যম উপায় শুধু সালাতের দরকার তাহলে সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে একজন মানুষের ভিতরে যদি কোন অপছন্দনীয় বিষয় অথবা কোনো ঘৃণিত বিষয় থাকে তাহলে দুটোকেই ইন আল্লাহ আসসালাম আলাইকুম আমি জানি আপনারা দেখছেন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 decide your choice be sad or be happy it's your choice join dr zanked night dekhun or dhanagini natik tangini proti shonibar raat 8 tay bangladesh e tv banglay quran ekta churanto bartaa mahabishesh মহাবিশ্বয় মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন বিরতির পর আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে এসেছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সালাতের গুরুত্বের উপরে আলোচনা শুনছিলেন আপনারা যারা এই আলোচনায় আমাদের সঙ্গে আসেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানি আমরা আলোচনায় ফিরে যাচ্ছি তো এই ক্ষেত্রে এই যে সালাত মানুষের গরহিত এবং নিন্দিত অপছন্দনীয় কাজগুলো থেকে মানুষকে ফিরায় এটা বিরা ফির বিরত রাখে তো এই ইবাদতটি একজন মুসলমানের জীবনে বিশেষ করে যখন সে প্রাপ্তবয়স্ক হয় কিভাবে তার নিজের জীবনে অনেক সময় দেখা যায় এই যে ধুলাবালিতে কত ধরনের প্রয়োজন ঘরে সেগুলি উঁচু দিয়ে নাক দিয়ে শরীরে এবং শুধু তাই নয় এই সালাতটা। সকল মুসলিম দাঁড়িয়ে এমন কি দেখা যাচ্ছে যে বড় দায়িত্বশীল পিছনে এসে পিছনে কাতারে আর অধীনস্থাড়ুদার সে হয়তো সামনে কাতারে তারা যেটা বুঝাতে চাচ্ছেন যে সাম্য এরা শিক্ষা দেয়ালাত আনুগত্য আল্লাহ আকবর বলছেন ইমাম সাহেব আল্লাহ আকবর বলছেন মক্কাতে ইমাম সাহেব আল্লাহ আকবর বলছেন চল্লিশ লাখ মানুষ সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে চল্লিশ লাখ মানুষের গুঞ্জন একটা শব্দে বন্ধ হয়ে যাচ্ছে এই যে সালাত যে মানুষের ভিতরে একটা সময় অনুবর্তিতা যাকে আমরা বলি সময় কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সালাদ কিন্তু ফরজ আছে কি যেন এটা তার কল্যাণটা ছড়িয়ে আছে আপনি সালাতের ওয়াক্তের কথা যদি আমরা আলোচনা করি সেখানেও কল্যাণ আছে আবার সালাতের পদ্ধতি আলোচনা করলে সেখানেও কল্যাণ আছে আজানের মধ্যেও কল্যাণ আছে সর্বতই মানব জীবনে সর্বত্রই সালাদের কল্যাণ আছে যেমন একটা নিশ্চয় আল্লাহর উপরে সালাত ফরজ করেছে নির্দিষ্ট একটি সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করে আদায় করতে হবে এখানে একটা সময় অনুবর্তিত আছেই তাতে আর কথা এখানে যোগ করা হয়েছে যেটা সময় অবলম্বন করার জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলেন হালচে কুদছি যে আলা ফরাস্তাল আমি আপনার উম্মতের উপরে পাঁচ অক্ত সালাদকে ফরস করেছি আর আহিদ তুলি আমার জন্য আমি ওয়াদা করেছি যে ব্যক্তি মাই হাফিজ লি ওয়াক্তে হিননা এই পাঁচ অক্ত সালাদকে যে ব্যক্তি তার স্ব সাক্তে পড়বে তা আসছে এরপরে জামাতে যখন দাঁড়াচ্ছে আমি যখন এখানে একটা জিনিস মানে বললে একটু তাদের জন্য উপকার হবে সেটা হলো যে পাঁচোয়াক্ত নামাজ সালাদলেন যে খরচ করা হয়েছে মেয়েরাজ সংশ্লিষ্ট যে হাদিসগুলো সেখানে কথাটা এইভাবে আসছে যে পঞ্চাশের জন্য সোহাব পাবে মোহাম্মদ সোহাব পাবে এটা ঠিক আছে এখানে যখন হাদিসে পাওয়া যাচ্ছে যে আবু মাসুদ বলছেন ইয়ম মানা কি বানা তারপর ও সুদূরানা রসুল সাল্লাম নিজেই যখন সালাতে দাঁড় করে দেন তখন আমাদের কাঁধ স্পর্শ করে দাঁড় করা এবং বলতেন যদি দাঁড়ো তোমরা তাহলে তোমার অন্তর হয়ে যাবে তাহলে এখানে সালাতে যখনই পরস্পরে দাঁড়িয়ে আমরা সালাদ করি তখন সাম্যতা আরো নিকটে নিয়ে আসে যদি জহরের সালাতের পর থেকে আসরের মধ্যে কোন ধ্বন্দ্ব হয় পরস্পরে আসরের সালাতে গিয়ে আমি যখন দাঁড়ালাম তখন আবার আসলো আবার আসর থেকে মাগরীবের মধ্যে যদি কোন ঘটনা ঘটে যায় আবার মাগরীবের সালাতে এসে একসঙ্গে দাঁড়ালাম পরস্পর ভেদাব হয়ে গেল এখানে আর একটা বিষয় আমি ফজিল টা উল্লেখ করতে চাই কেন এত ফজিল উল্লেখ করলেন রসুল্লাহ সাল্লাম বলছেন যে শয়তান লাফান কত সফান কথা তোমরা শয়তানের জন্য জায়গা ফাঁকা রেখে দিও না জায়গা রেখে দিলে আরেকটু যোগ করে আমি আপনাদের দিকে যাচ্ছি আরকি সেটা হলো এখানে কেন এত গুরুত্ব মানে জামাতের বিষয়টা এবং পরস্পর দাঁড়ানোর বিষয়টা অন্য একটা হাদিস আসছে যেখানে আমাদের দেশে প্রচলিত আছে যে পরস্পরে দাঁড়ালে নাকি সম্মানের হানি হয় লেগে গেলে আল্লাহ রসুল দাঁড়ালো দাঁড়া জাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে বাইতান ফিল জাননা তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন রসুল্লাহ সাল্লাহামের ভাষা বুঝতে পারি আমরা যে পরস্পরের সাথে মিল রাখার বিষয়টা কত গুরুত্ব এই গুরুত্ব থেকে উল্লেখযোগ্য যে লাতা পৃথক পৃথক পাতা আমরা বলতে পারি যে মুসলিম ঐক্যের পিছনে সমস্যা যে সালাদালাদ মতো না সালাদটা যদি ঠিক মতো হয়ে যায় কাতারটা যদি ঠিক মতো হয় এবং তার মধ্যে পারস্পরিক এটা আমরা বলছিলাম যে পাঁচ বাক্ত নামাজের যে সময়কে অনুসরণ করলে একজন মানুষের ভিতরে যে একটা চমৎকার তার জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় আমরা এই দিকটাকে নিয়ে একটু কথা এই এরকম যে যেটা বলব মুজাফর বলেছেন যে আল্লাহ নামাজ আদায় করার জন্য নির্দিষ্ট সময় যেটা মহান বিশ্বের মাধ্যমে আমাদের কাছে আবার ব্যাখ্যা সহ বিস্তারিত এবং সেটা মানে প্রায়োগিক দিক সহ আমাদের কাছে উল্লেখ করা আছে যে ফজরের নামাজ এইভাবে জোহরের নামাজ এই সময় মাগরীবের নামাজ এই সময় এটা তার জীবনে কি প্রভাব বিস্তার করে জি তা এটা তো বিভিন্ন ভাবে স্বাস্থ্যগত দিক ও যদি আমরা চিন্তা করি যে একটা মানুষ পূর্ব আকাশে যখন সাদা আবা বা সাদা এর পরে যদি আরো যেন শুয়ে থাকে অলস করে দিতে পারে পেয়ে যায় ওই সময়ের সমীর আবহাওয়ায় যে মানুষ হারবে বেরুবে তার সারা রাত্রি সে একটা নিবদ্ধ ঘরে শুয়ে থাকার কারণে অক্সিজেন থেকে जू कर देखा गलो जो ओमेस ना के हाथ पाए जो ए रकम जीवाणु मईलास्कार সকালবেলা উঠে সে যখন কাজ শুরু করলো তাহলে দেখা গেল যে ওই দুপুর পর্যন্ত আর এখানে অবশ্য মুসলিম দেশের কিছু গবেষকরা গবেষণা করে তারা একটা রেজাল্ট দিয়েছেন রেজাল্ট দিয়েছেন যে মুসলমানদেরকে এই যে নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতে বলা হলো शरीे लागले उपकार पोछये तो शर्तो नड़ाचरा करते दड़िए बेड़ा क्यों नड़ाचरा कर उठा बसा करते আমরা মুসলিম হিসাবে এখন এই দুটোর একটা পার্থক্য আছে যারা সকাল বেলায় বিশেষ করে আমাদের উপমহাতে দেখি যে অসুস্থ মানুষ সকাল বেলায় যারা হাটা হাঁটি করে দৌড়াদৌড়ি করে এটা কিন্তু তাদের উপর ফরজ না না আর একজন মুসল্লির উপরে নামাজির উপরে এবং তাকে নিয়মের উপর চলার জন্য সুযোগ দিচ্ছে যদি আবার সময় আসলো জোহরের সালাদ আদায় করলো আবার সময় আসলো আসরের আবার সময় আসলো মাগরিবীর আবার সময় আসলো ঈশার এইভাবে তার পুরা দিনের 24 ঘন্টা কারণে হলো কি যে তাকে এই জন্য আল্লাহ রাবুল উল্লেখ করেছেন মমিনের কথা কথা উল্লেখ করেছে এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ যে এই সুরাই মুদাসের বলা আছে যে দিন প্রথম নাম্বারটা হলো বিষয়টা হলো এরকম যে সালাদ যদি সে টাইম মতন আদায় করতে হয় এটাই কাজটা করতে পারলে তার শ্রম হইতো তার হজ হইতো তার সংসারের ব্যবসা বাণিজ্যের সব জায়গায় সে তখন যে আমি যদি হালাল কাজ না করি হালাল খাওয়া না কিভাবে ঠগাবো কিভাবে নামাজ কিন্তু তার বিবেকে তাড় মতন বিবেক যেভাবে মানুষের ভালো কাজ খারাপ কাজ করবে আসবে বিবেক হয়ে দাঁড়াবে সেখানে নামাজ এসে দাঁড়িয়ে যাবে খারাপ কাজ করতে যাবে চমৎকার আলোচনার মাধ্যমে এই নামাজের গুরুত্বকে আমাদের দর্শক শ্রোতার সামনে তুলে ধরার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আল্লা সুবাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর সঙ্গে যে ইবাদতের মাধ্যমে বান্দার সুদৃঢ় সম্পর্ক স্থাপিত হয় এই সালাতের বহুবিধ কল্যাণ একজন মানুষের জীবনে রয়েছে তার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং দুনিয়ার জীবনে তা সাফল্য সেই সাথে পরকালীন জীবনে তার মুক্তি হচ্ছে নিয়ামত অর্জন করার সুযোগ দিয়েছেন তার অন্যতমটি হচ্ছে সালাত। একজন ব্যক্তির জীবনে সালাত যেভাবে অন্যায় থেকে তাকে ফিরিয়ে রাখে আবার ঠিক ব্যক্তির জীবনকেও সেই এক শৃঙ্খলা সময়ানুবর্তিতা দায়িত্বশীল ব্যক্তি হিসাবে গড়ে তোলে এজন্যই প্রত্যেকটি মানুষের সালাতের ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত যথা সময়ে সালাত আদায় করা উচিত সালাতের মাধ্যমেই আল্লাহর প্রতি অবনত হওয়া উচিত আল্লাহ আমাদেরকে সময় মতো সুন্দরভাবে সহি পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি और थिर शाठिक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पवाचाबे या ऐयुहा ल्दीन आमनू अन्फिकू मिन मा रजकनाकुम मिन कबल अन याथिया योमुला बैउन फीहि वला खुर्ण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 जकता तो दान अर्थ पाठातेन बैंक छाचल्लिस कलथाउट रोड वर्मिंग শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান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 মালিক তুমি যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত টায় ভারতে বিশ বাংলায়